अबरत तुम खेल रेखे अबिराम तुम्हार कल्याण चेष्टा कर गे एभवे एक दिन तुम्हें किशोर हले किशोर तरुण हले एक तुम्हारे पुरुष चिन्ह देखते शुरू करी अतपर तुम्हार प्रशांतर जो चारोपाशे तुम जीवन संग खोज करते थकि अतपर एल तुम वियर दिन तुम्हार जीवन एम पूर्णतार अंतर आनंदे भरे गल खुशी चोखे पानी बान नामल क्यों कि तुम्हार एक ही हलोमी तुम आचरणे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 কারণ যদি এই দুঃখ আমার বুক থেকে আকাশের রবের কাছে গিয়ে নালিশ জানায় তবে তোমার জীবনে দুঃখ দেখা দিতে পারে নানাভাবে তুমি ক্ষতির সম্মুখীন হতে পারো না না কখনো না কখনো এমনটি হবে না তুমি তো আমার কলিজার টুকরো আমার জীবনের স্বার্থকতা দুনিয়াতে পাওয়া আমার সর্বোত্তম উপহার হে আমার সন্তান হে আমার কলিজার টুকরো জাগ্রত হও জাগ্রত হও দিন গড়াচ্ছে বছর ঘনিয়ে আসছে একসময় সময় তুমিও পিতা হবে एक समय तुम्हें बृद्ध हो हाय कर्म जेमन फल तो तेम ही जाए जान ना तुम्हें अश्रु दिए तुम सन्तान काल्ला तो सकल अभिजोग जाए हे हमारान तुम मायर अधिकार आदाए आल्लाह के भय कर चोखर अश्रुके मुछे दाओ तारदये प्रशांति एस एर पर इच्छे करो तब चिठीटी छिड़े टुकरों टुकरों फेले दाओ जेने क्यों जदिनील कर